আলা যে উত্তম গুনবাচক নাম আসমাউল হোসনানি আমরা আলোচনা করব সেখানে দুইটি নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং সেই দুইটি নাম অর্থের দিক থেকে খুবই কাছাকাছি আর রহমান এবং আর আল্লাহ তার সম্পর্কে। যখন সাবার রানী বিলকিসের কাছে হুদ পাখির মাধ্যমে চিঠি প্রেরণ করেছিলেন সেই পাখিটি সাবর রানী বিলকিসের মজলিসে উপর থেকে চিঠিটি নিক্ষেপ করে চিঠি হাতে নেওয়ার পর সাবার রানী বিলকিস তিনি কি বলেছিলেন সে কথা মহামতাল কুরআনে উপস্থাপন করেছেন আল্লাহ মহামা বলেছেন বিলকিস বলল কিয়মালা উন্নি উল কিম আমার বর্গ আমাকে একটি কিতাবন করিম বা সম্মানিত চিঠি সম্মানিত পত্র দেওয়া হয়েছে অথচ যে চিঠি সোলাইম আলাহিসাল্লাম পাঠিয়েছিলেন সেটা ছিল খুবই সংক্ষিপ্ত সেই চিঠিতে শুরুতে সুলাইম তিনি কি লিখেছেন তিনি লিখেছেন শুরু সেই আল্লাহর নামে জিনামা ইকরাম বিভিন্ন মত উল্লেখ করেছেন যে কেন বিলকিস সেই চিঠিকে বা সম্মানিত একটি চিঠি বলেছিলেন তার মধ্যে একটি মতামত হচ্ছে এটি যে সেখানে ছিল আল্লাহ সুহাম এই নাম আর রহমান আর রাহিম আর রহমান এবং আর রাহিম আল্লাহ সুবাহ তার নামের বরকতে বলেছিলেন এটা হচ্ছে একটি সম্মানিত চিঠি কিতা আবন আজকের পর্বে আমরা আল্লাহ সুবাহর এই দুটি গুণবাচক নাম নিয়ে কথা বলার চেষ্টা করছি আল্লাহ সুহাম তাল্লাহ তিনি রহমান তিনি রাহিমুল্লা সাল্লামকে আল্লাহাম তাল্লাহ পাঠিয়েছেন সমস্ত জগৎবাসীদের জন্য রহমত হিসেবে এবং কুরআ এই বিষয় উল্লেখ করে বলেছেন মঙ্গলকামী মুমিনদের প্রতি তিনি স্নেহশীল এবং দয়াময় রুফুর রহিম এবং এই যে রহমত এটা কে দিয়েছেন আবাস কোরআনের অন্যত্র উল্লেখ করে বলেছেন दूरे सर जित विषय अर्थात रहमत করুনা দয়ালু হওয়া এই বিষয়গুলো প্রত্যেক মানুষই আমরা পছন্দ করে থাকি অথচ যিনি সর্বোচ্চ পর্যায়ের দয়ালু যিনি সর্বোচ্চ পর্যায়ের করুণাময় সেই আলোচনা কাছ থেকেই এই বিষয়গুলো এসে থাকে তিনি দয়া এবং করুণার উৎস তিনি সর্বোচ্চ দয়াশীল সর্বোচ্চ পর্যায়ের করুণাময় যে কারণে তিনি আর রহমান রহমান শব্দের অর্থ হচ্ছে যিনি পরম করুণাময় পরম বা সর্বোচ্চ পর্যায়ের যিনি করুণাময় তিনি আল্লাহ তিনি আর রহমান আমার রহমত সবকিছু কে বেষ্টন করে আছে সবকিছু কে পরিব্যাপ্ত করে আছে ঘিরে রয়েছে এরপর আল্লাহমতাল্লাহ বলছেন এবং এই রহমত আমি তাদের জন্য লিপিবদ্ধ করব তাদের জন্য লিখে দিব লিল্লা জিন্ত যারা আল্লাহ সুকালার প্রতি তাও অবলম্বন করে তুন অন্তর্ভুক্ত রহমান শব্দের অর্থ যিনি পরম করুণাময় রাহিম শব্দের অর্থ যিনি অসীম দয়ালু আর রহমান নামটি আল্লাহ কুরআানে সাতান্ন বার উল্লেখ করেছেন এবং রাহিম নামটি এসেছে একশো বার এবং এই দুইটি নাম যে শব্দ মূল থেকে এসেছে অর্থাৎ রাহমা রাহিম সেই শব্দ মূল বিভিন্ন রূপে সমস্ত কুরআন জুড়ে আরো বহু বার আল্লাহ উল্লেখ করেছেন তবে নাম হিসেবে রহমান এসেছে। তেইশ বার এবং এসেছে ১২৩ বার। সুরা আর রহমান সেখানে শুরুতেই আল্লাহমতোল্লাহ বলেছেন আর রহমান আল্লা কুরআনাম রহমান পরম করুন যিনি সেই আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন এই কোরআন অন্যতলা নিশ্চয় আল্লাহ মানব জাতির প্রতি মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং রাহিম অসীম দয়ালু আল্লাহ সুতল্লা নিয়ামত এই দুনিয়াতে সবাইকে বেষ্টন করে আছে প্রত্যেকেই আল্লাহ নিয়ামত অনুগ্রহ দয়া এবং করুণা এগুলো গ্রহণ করে যাচ্ছে না ইন্না গাফুর রাহিম নিশ্চয় আল্লাহ খমাসীল তিনি অসীম দয়ালু রহমান এবং রাহিম এই মহান দুইটি নামের অর্থ এবং এদের মধ্যে কিছু সূক্ষ পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ওলামায় কেরামের মতামত এরপর আজকের পর্বে শেষের দিকে বিভিন্ন অর্থকে নির্দেশ করে প্রথম অর্থ হচ্ছে যিনি রাহমান এবং রাহিম তিনি মমতাময় স্নেহশীল তার মধ্যে নম্রতা এবং দয়াদ্রতা এই বিষয়গুলো রয়েছে এবং তার মধ্যে রয়েছে ভালোবাসা দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি করুণা করে থাকেন এবং প্রদর্শন প্রদর্শন করেন। করেন অর্থ হচ্ছে তিনি এবং চতুর্থ অর্থ হচ্ছে উদারতা এবং মহানুভবতা ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তিনি সবকিছুর অধিকারী অর্থাৎ তিনি এই বিষয়গুলোর সদগুণগুলোর গুলোর উৎস্বরূপ রহিম শব্দের সরল অনুবাদ হচ্ছে অসীম দয়ালু তবে ভাষাগত দিকে এর আরেকটি অর্থ রয়েছে অর্থাৎ এটি এমন দয়া যা কখনো যাওয়ার নয় শেষ হবার নয় বরং এটি অবিরাম চলমান এবং বিরতিহীন যেমন গুণবাচক নামের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহাল তিনি আল জামিল জামিল যিনি সবচেয়ে সুন্দর সর্বোচ্চ পর্যায়ের সুন্দর যিনি সৌন্দর্যের উৎস যিনি অন্যদেরকে সৌন্দর্য দান করে থাকেন সৌন্দর্য মন্ডিত করে বাকিদেরকে সৃষ্টি করেছেন তিনি আল জামিল এই যে বৈশিষ্ট্য আল্লাহ তিনি আল জমিল এটি সব সময়ের জন্য প্রযোজ্য আল্লাহ তিনি সব সময় সুন্দর এবং সৌন্দর্যকে তিনি ধারণ করে থাকেন একইভাবে আল্লাহ আরেকটি নাম রয়েছে করিম করিম তিনি অত্যন্ত উদার এবং মহানুভব এটিও সব সময়ের জন্য প্রযোজ্য একই রকম ভাবে আল্লাহ সুহাম্মাল্লাহ তিনি আর রাহিম এটিও অবিরাম চলমান এবং বিরতিহীন বৈশিষ্ট্য যা কখনো সুরিয়ে যাওয়ার নয় সুম অবিরাম তার সৃষ্টির জন্য দয়া এবং করুণা প্রদর্শন করে যাচ্ছেন এবং যখন বলা হয় আর রাহিম তখন এটি আধিক্যবাচক বিশেষণ বা সর্বোচ্চ পর্যায়ের দয়াকে কে বোঝানো হয়ে থাকে যে কারণে আমরা বলে থাকি আর রাহিম এই নামের অর্থ হচ্ছে তিনি অসীম দয়ালু এবং যিনি এই উত্তম গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে থাকেন যিনি অসীম দয়া এবং করুণাকে ধারণ করেন তিনি হচ্ছেন আর রহমান আল্লা সুহানা সুতরাং এই দুইটি বরকতময় নামের অর্থ বাহ্যিকভাবে খুবই কাছাকাছি বা একে অপরের অনুরূপ মনে হলেও এর মধ্যে কিছু সূক্ষ্ম পরিপূরক পার্থক্য রয়েছে এবং ওলামা একরাম সেগুলোকে নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে কয়েকটি নির্বাচিত অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি প্রথম পয়েন্ট হচ্ছে ওলামা একরাম উল্লেখ করেছেন যে রহমান এই নামের মাধ্যমে আল্লাহ সুবাহর জাত বা সত্তাকে বোঝানো হয়ে থাকে এবং রাহিম এই নামের মাধ্যমে আল্লাহ সুবাহ আল্লাহর কাজ বা কার্যাবলি সেগুলোকে বোঝানো হয়ে থাকে আরেকটি অর্থ রয়েছে সেটি হচ্ছে রহমান এই নামটি সবার প্রতি সমানভাবে প্রযোজ্য আল্লাহ মুসলিম কিংবা কাফের পাপি কিংবা মানুষ কিংবা জিন সমস্ত রাহমান কিন্তু রাহিম এই বিষয়টি শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য ইয়ামতের দিনে বিচারের ময়দানে আল্লাহামতাল্লাহ তার মুমিন বান্দাদের জন্য দয়া এবং করুণা প্রদর্শন করবেন সেই দিন কাফের ব্যক্তিদের জন্য তিনি রাহিম নন এটি হচ্ছে আরেকটি অর্থ এই দুটি নামের মধ্যে তৃতীয় সূক্ষ্ম পার্থক্য হচ্ছে রহমান নামটি শব্দের মাধ্যমে রাহমানো হয়ে থাকে তার থেকেও ব্যাপক এবং উচ্চস্তরের একটি নাম যেমন রহমান এই নামটি শুধুমাত্র আল্লাহ আল্লাহর জন্য সুনির্দিষ্ট বা খাস এই নাম অন্য কারোর জন্য প্রযোজ্য নয় যেমন উদাহরণস্বরূপ আল্লাহ আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে নামগুলো দুই ভাগে বিভক্ত এক ধরনের নাম শুধুমাত্র একক ভাবে জন্যই নির্দিষ্ট। সেই নামের মাধ্যমে আল খেয়ালিক আর রাজিক ইত্যাদি এই ধরনের নামগুলো একক ভাবে আল্লাহ সুবাহর জন্যই প্রযোজ্য যেমন আমরা দেখি বিসমিল্লাহ রহমান রাহিম এই বাক্যে আল্লাহ সুবাহানহালা ব্যাপকতা অনুসারে যে নামটি যত ব্যাপক এবং যত বড় যত উচ্চস্তরের সেটিকে প্রথমে রেখেছেন সর্বপ্রথমে তিনি রেখেছেন আল্লাহ এই নামটি এরপর রেখেছেন আর রাহমান এবং সবার শেষে তিনি রেখেছেন আর রাহিম এই নামটি সুতরাং রাহিম নামের মাধ্যমে আল্লাহ সুবাহর গুণবাচক বৈশিষ্ট্যকে বোঝানো হয়ে থাকে এবং রাহমান নামের মাধ্যমে আল্লাহ সুবাহ রাহমান নামের মাধ্যমে আল্লাহ সুবাহর সুমহান সত্তা বা জাতকে কে বোঝানো হয়ে থাকে কাজী রাহমান এটি আরো ব্যাপক এবং উচ্চ একটি নাম তিনি রহমান এই নামের মাধ্যমে আল্লাহ আল্লাহ শব্দকে বুঝিয়েছেন যেমন সুরাইসরা সেখানে আল্লাহ বলেছেন উলি আবিদ উহমান হেনবি আপনি বলুন আল্লাহ বলো কিংবা রহমান বলো যে নামেই তোমরা ডাকো না কেন যে নামে তোমরা দোয়া করো না কেন সমস্ত সুন্দর উত্তম নাম সমূহ আল্লাহ আল্লাহর জন্য ফালাহুল আসমা উল হুসনাসালসাল্লাম তিনি হাতিসে আমাদেরকে জানিয়েছেন যত নাম রয়েছে অর্থাৎ মানুষ যে সমস্ত নামে নিজেদেরকে নামকরণ করে থাকে সেই নামগুলোর মধ্যে সবচেয়ে কি আব্দুল্লাহি আব্দুর রহমান রহমান এবং রাহিম এই দুইটি নামের তুলনামূলক আলোচনায় আরো একটি বিষয় আমরা দেখতে পাই যে কোরআনের ছয়টি স্থানে আল্লাহ সুবাহ রহমান এই নামের সঙ্গে জোরা হিসেবে শুধুমাত্র রাহিম কি ব্যবহার করেছেন বিভিন্ন স্থানে আলাহ সুবাহাশি তারিম নামটিকে একত্রে জোড়া হিসেবে উল্লেখ করেছেন এখানে রাহমান নামের পর অন্য কোন নামকে আলাহ সুবাহ যুক্ত করেননি যেমন বিসমিল্লাহ রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা সেখানে রয়েছে আর রহমান ইউ রাহিম এভাবে সুরা বাকারা সুরাহাসুরের একটি আয়াত এবং সুরা সেখানে তার এই রহমান এবং রাহিম নামকে পাশাপাশি একত্রে জোড়া হিসেবে উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন হুকুম ইহমান তোমাদের ইলাহ তিনি একক তিনি একমাত্র ইলাহ তিনি ছাড়া আর কোনো আল্লাহ সুবাহ বলেছেন তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইহ নেই উপলগাইব আয়ালিমুল গাইবা হু আর রহমানুর রহিম তিনি রহমান তিনি রাহিম পরম করুণাময় অসীম দয়ালু সুরাফুসিল সেখানে আল্লাহ বলেছেন কোরআন সম্পর্কে তিনি বলেছেন অন্যান্য বিভিন্ন নামের সঙ্গে আল্লাহ সুহামতাল্লাহ একত্রে বা জোড়া হিসেবে উল্লেখ করেছেন তবে রহমান নামের সঙ্গে শুধুমাত্র রাহিম নামকেই যুক্ত করা হয়েছে রাহিম নামের সঙ্গে আল্লাহ সুতরাহ যে নামগুলোকে যুক্ত করেছেন সেই নামগুলোর অর্থের মাধ্যমেও অনেক ক্ষেত্রে রাহিম নামের ব্যাপকতা এবং কিভাবে আল্লাহ সেই বিষয়গুলো রাহিম নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল এবং অসীম দয়ালু এভাবে আল্লাহ রাউফুর রাহিম এই দুটি নামকে একত্রে উল্লেখ করেছেন আজিজ রাহিম এই দুটি নামকে একত্রে উল্লেখ করেছেন তওয়াবুর রাহিম এই দুটি নাম কে উল্লেখ করেছেন বরুর রহিম এই দুটি নাম একত্রে উল্লেখ করেছেন এভাবে উল্লেখ করেছেন ইন্না রাহিম এভাবে এবং ওয়াদুদ এই দুটি রেও তিনি একত্রে উল্লেখ করেছেন এই প্রসঙ্গে আয়াত আমরা দেখতে পাই আল্লাহ আল্লাহ তিনি বলছেন ইন্না হু হু আল গাফুর রহিম নিশ্চয়ই তিনি আল্লাহ তিনি ক্ষমাশীল আল গাফুর এবং রাহিম অসীম দয়ালু আল্লাহ আরো বলেছেন নব্বীবাদী গাফুর রহিমিদিম হে নবী আপনি আমার বান্দাদেরকে আমার ইবাদ আমার ইবাদতকারীদেরকে জানিয়ে দিন আন্নি আনল গফুর রহিম নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অসীম দয়ালু অন্যত্র আল্লাহ বলেছেন এবং বলেছেন ইন্না রি রাহিম এই নামগুলোকে একত্রে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ তার নিজের বিভিন্ন বৈশিষ্ট্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন ওলামাহিক আলোচনা করেছেন যে কেন আল্লাহ সুহাম একত্রে এভাবে দুইটি নামকে বিভিন্ন স্থানে কোরআনে উল্লেখ করেছেন ইবুল কাইম রাহিম তিনি উল্লেখ করেছেন এই প্রসঙ্গে অর্থাৎ যেখানে নিশ্চয়ই তোমাদের রব তিনি আল আজিজ তিনি শক্তিশালী শক্তিধর ক্ষমতাধর এবং আর রাহিম বা অসীম দয়ালু একদিকে আল্লাহ রাহিম নামের সঙ্গে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন গাফুর রহিম আবার এখানে আলাহ সালেন আল্লাহ তিনি দয়া করে থাকেন করুণা প্রদর্শন করে থাকেন তার সৃষ্টির প্রতি এটা কোনো দুর্বলতার কারণে নয় এই বিষয়ে নির্দেশ করে আল্লাহ সোহামতালা এখানে বলেছেন ওয়া ইন্না রকা লাহু আল আজিজুর রহিম নিশ্চয়ই তোমাদের রব রক্তিনী যিনি অসীম দয়া করেন এবং তিনি পরম ক্ষমতাধর অসীম শক্তিধর আল আজিজ এর মাধ্যমে নির্দেশিত হয়েছে আল্লাহ সুতার দয়া বা করুণা এটা কোনো দুর্বলতার কারণে নয় বরং আল্লাহ তার সৃষ্টির প্রতি পূর্ণ ক্ষমতা রাখেন পূর্ণ কর্তৃত্ব এবং শক্তি রাখেন এবং এই যে দয়া বা করুণা এটা আল্লাহ একটি অংশ আল্লাহ সুবাহ তিনি আজিজ বা মহাপরাক্রমশালী অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী এবং সম্মানিত তাকে বাধ্য করার মতো কেউ নেই কাজেই কেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি তার সৃষ্টির প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করছেন এটা আলসুবেন তিনি তোমাদের রব তিনি রহমত করাকে নিজের উপর লিপিবদ্ধ করে নিয়েছেন অর্থাৎ আলসুবাহ তিনি নিজে নিজের জন্য এই বিষয়টিকে নিয়ম ঠিক করে নিয়েছেন লিপিবদ্ধ তিনি তার সৃষ্টির প্রতিহি রাহমা তোমাদের রব নিজের উপরে এই বিষয়ে লিপিবদ্ধ করে নিয়েছেন যে তিনি তার সৃষ্টির প্রতি রহমত প্রদর্শন করবেন অন্যান্য নামগুলো যেমন রাউফুর রাহিম বারুর রহিম তওয়াবুর রাহিম রাহিম ওয়াদুদ এখানে রাহিমবাদী অন্যান্য নামগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনের পর্ব এক এক করে আলোচনা করার ইচ্ছা রাখি এতক্ষণ আমরা জানলাম রাহমান এবং রাহিম এই দুটি নামের মধ্যে পরিপূরক পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে এবং উভয়ের মধ্যে যা সাধারণ যে শব্দমূল রাহ বা রহম বা সেই বিষয়ের সংজ্ঞা কি এ প্রসঙ্গে ইমাম রাগে বিসপাহানি তিনি সংজ্ঞা প্রদান করে বলেছেন যে রাহম বা রেহেম হচ্ছে এমনভাবে কোন কিছুর প্রতি হিসান প্রদর্শন করা অর্থাৎ বিনিময় বা প্রতিদানের প্রত্যাশা না করে কোনো ধরনের কোনো বিনিময় বা প্রতিদানের প্রত্যাশা না করে কোন বিষয়ের প্রতি করা করা করা। করা। দয়া দয়া দয়া অর্থাৎ এবং করার জন্যই এটাই হচ্ছে এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস রয়েছে তির মিজিতে হাদিসটি এসেছে আবু সালামত্লাহু তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন যে একজন সাহাবি যখন অসুস্থ হলেন তাকে দেখতে আসলেন আব্দুর রহমান ইবনে আউ এবং যে সাহাবিকে তিনি দেখতে এসেছিলেন তিনি বলছেন যে আমি যত মানুষদেরকে জানি আমার জানামতে সবচেয়ে বেশি যিনি উত্তম এবং সবচেয়ে বেশি যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে ইবনে রহমান তখন তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি পরিপূর্ণ কল্যাণ এবং প্রাচুর্যের অধিকারী যিনি অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি বলেছেন আমি আল্লাহ এবং আমি রহমান আন আল্লাহ আনমান ও খালাক্তুর রহেম আমি সৃষ্টি করেছি এবং সেখান থেকে আমি আমার একটি নাম গ্রহণ করেছি অর্থাৎ রেহেম থেকে আল্লাহ বলছেন যে তিনি তার নাম আর রহমান রহমান সেই নামটি তিনি গ্রহণ করেছেন রসুল সাল্লাম তিনি এরপর বলছেন আল্লাহ বলে আল্লাহ আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কে ছিন্ন করবে আমিও তার থেকে এই সম্পর্ক অর্থাৎ রহমতের সম্পর্ককে ছিন্ন করব। এই হাদিসে যে শব্দটি এসেছে আল্লাহ সুবাহ বলেছেন খালাক্তুর রহেম আমি রেহেম বা জরায়ু সৃষ্টি করেছি এরপর আল্লাহ সুবাহ থেকে তিনি তার এই নাম চিহ্ন করবে তিনিও তার সঙ্গে সম্পর্ক চিহ্ন করবেন মায়ের গর্ভে যখন শিশু অবস্থান করে এবং ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন আকৃতির মাধ্যমে একসময় সে পূর্ণাঙ্গ মানব শিশু হিসেবে জন্ম লাভ করে এই যে পরিবর্তন এবং তত্ত্বাবধান করা चर्यानिदिष्ट नियम कर তিনি আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করে থাকেন মায়ের গর্ভে যেভাবে তিনি ইচ্ছা করেন তিনি ছাড়া আর কোনো ছাড়ার কোন তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। মায়ের যেভাবে শিশু পরিপূর্ণ যত্নের মাধ্যমে ধাপে বেড়ে উঠে সেই বিষয়ের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে মায়ের গর্ভে যখন শিশু থাকে তখন সে পরিপূর্ণ যত্নের অধীনে থাকে মা এবং শিশুর মধ্যে সেই সম্পর্ক তার স্বরূপ কেমন সেই শিশু তখনও পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি এবং সে জানে না সে কোথায় অবস্থান করে আছে কিংবা তার মা কে কাজে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেহেতু সে মা কে চিনে না কাজে তার পক্ষে মাকে ভালোবাসা মায়ের প্রতি আকর্ষণ বা টান অনুভব করা সেটা সম্ভব নয় অথচ মা যখন থেকে গর্ভধারণ করেন তখন থেকে তিনি গর্ভের শিশুকে ভালোবাসতে শুরু করেন তিনি তার প্রতি যত্ন আত্মি গ্রহণ করে থাকেন এবং নিজে বিভিন্ন সতর্কতা এবং সাবধানতার সঙ্গে চলাফেরা করে থাকেন যেন গর্ভের শিশুর কোনো ক্ষতি না হয়ে যায় এই যে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা এবং পরিপূর্ণ যত্ন এবং নিরাপত্তার সঙ্গে মায়ের গর্ভে ধাপে ধাপে শিশুর আকৃতি গঠন করা বেড়ে ওঠা এবং হওয়া এই বিষয়ের যে ব্যবস্থাপনা রাহিম সে মহান সত্তা তিনি এই নিয়মকে নির্ধারণ করে দিয়েছেন একজন মা তার নিজের শিশুকে বা নিজের সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তার সৃষ্টিকে তার থেকেও অনেক অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন তিনি তার সৃষ্টির প্রতি করুণা এবং্লাম মক্কার সেই কুরাইশ মুশিদদেরকে আল্লাহ সুবাহর এই নাম অর্থাৎ আর রহমান এটা সম্পর্কে তাদেরকে অবহিত করেছিলেন তখন তারা এই বিষয়কে অস্বীকার করেছিল ওলাম আলোচনা করে বলেছেন যে মূলত আল্লাহ সুবাহর সত্যাগত গুণ এবং বৈশিষ্ট্যকে তারা সনাক্ত করতে ব্যর্থ হওয়ার কারণেই বলেছিলাম কুরআন জুড়ে বিভিন্ন আগে আমরা উল্লেখ করেছি আল্লাহাম বলেছেন কুলিদ উল্লাহ আবিদুর রহমান তোমরা আল্লাহ নামেই ডাকো কিংবা রহমান নামেই ডাকো সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম আসমানুল হুসনা এটা তারই জন্য তিনি আল্লাহ আল্লাহ তার রহমানের বিভিন্ন করেছেন যেমন আল্লাহ বলেছেন অর্থাৎ এখানে আল্লাহ সুবাহ আল্লাহ নামের পরিবর্তে তার রহমান নামকে ব্যবহার করেছেন এবং যত স্থানে আরো সে সমাসীন হওয়া সম্পর্কে আল্লাহ কথা বলেছেন প্রত্যেকটি স্থানেই তিনি তার রহমান নামকে ব্যবহার করেছেন আর রহমান ও আল্লাহ আর এভাবে তার শক্তি এবং ক্ষমতার বিষয়ে বর্ণনা প্রদান করে বলেছেন আমাদের মাথার উপরে যে পাখিগুলো উড়ে থাকে কে এই পাখিকে শূন্য উরন্ত অবস্থায় রাখে ভাসমান অবস্থায় রাখে সেই বিষয়ে দৃষ্টান্ত বেশ করে সুরা সুরাম সেখানে আলসুমাতা বলেছেন যে তারা কি দেখে না লক্ষ্য করে না যে মাথার উপরে এই উরন্ত পক্ষীকুল তারা যেভাবে পাখা বিস্তার করে আছে এবং পাখা সংকোচনকারী হয় তাদেরকে কে এভাবে উরন্ত অবস্থায় রাখেন মা ইউমসি কুহুন্না ই রহমান একমাত্র তো তাদেরকে এভাবে শুনে স্থির অবস্থায় ভাসিয়ে রাখেন এভাবে আল্লাহ আল্লাহ যখন বিচারের দিনে তার বান্দাদেরকে উপস্থাপন করবেন সেই বিষয়ের বর্ণনা প্রসঙ্গেও তার রহমান নামকে ব্যবহার করেছেন যারা না দেখে রহমানকে ভয় করতকে অন্যত্র আল্লাহল্লাহ বলেছেন হে নবী আপনি তো তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং রহমানকে অর্থাৎ আল্লাহকে যারা না দেখে ভয় করেছে থেকে মুখ ফিরিয়ে নেয় গাফেল হয়ে যায় উদাসীন হয়ে যায় তাদের প্রসঙ্গে আল্লাহ সুবাহ বলেছেন অমাই আশু আনজির রহমান অর্থাৎ এই স্থানগুলোতে আল্লাহ সুবাহ তার রহমান নামকে আল্লাহ নামের সঙ্গে সমর্থক হিসেবে ব্যবহার করেছেন রহমান এবং রাহিম এই দুইটি বরকতময় নাম সম্পর্কে আমরা আজকের পর্ব ছাড়া পর্ব নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি আজকে পর্বে মূলত আমরা সমান নামের অর্থ এবং সূক্ষ্ম পার্থক্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি রহমান নামের ব্যাপকতা সম্পর্কে আমরা দেখতে পাই ইবনুল কাই ইম রাহিমা উল্লাহ তিনি একটি চমৎকার উদাহরণ উল্লেখ করেছেন হাদিস থেকে তিনি বলেছেন সৃষ্টি করার পূর্বেই একটি লেখা লিপিবদ্ধ করেছেন এবং সেটা তার আরসের কাছে লিপিবদ্ধ অবস্থায় রয়েছে অর্থাৎ আল্লাহ সুবাহ আরস সম্পর্কে আমরা জানি বিভিন্ন হাদিসে সেই সম্পর্কে বর্ণনা প্রদান করা হয়েছে যে সেটা সমস্ত সবচেয়ে হচ্ছে নিশ্চয়ই আমার গজব বা ক্রোধের উপর আমার অসন্তুষ্টির উপর আমার রহমত বিজয়ী হয়েছে কাজেই আল্লাহ সুহামতাল্লাহ রহমত এটা এত সুবিশাল এবং অসীম এর ব্যাপকতা এত বেশি আল্লাহামতাল তার নিজের তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা আরো বহন করে থাকেন এবং তার চারপাশে যারা রয়েছেন তারা তাদের রবের পবিত্রতা এবং মহিমা বর্ণনা করে থাকেন তারা তার প্রতি বিশ্বাস করেন এবং তারা ক্ষমা প্রার্থনা করেন এবং তারা বলে থাকেন বলছেন তারা আরো বহন করে এবং চারপাশে যারা রয়েছেন তারা তাদের রবের স প্রশংস মহিমা এবং তাস ঘোষণা করে থাকেন তার প্রতি ইমান রাখেন এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন হে আমাদের জন্য ইস্তেকফার করার জন্য নির্ধারণ করে দিয়েছেন তারা মুমিনদের জন্য আকফিরাতের জন্য দোয়া করতে থাকেন সেই মোমিনরা যারা আল্লাহ সুবাহকে না দেখে গায়েবের উপর বিশ্বাস রেখেছে ইমান এনেছে एमकी जदि को मुस्लिम व्यक्ति मुस्लिम भाईर दुआ कर तब से कबुल कर दुआ करें और दुआ करते थे নদী রাহমানুর রাহিম এর অনুরূপ আরো কয়েকটি নাম আলাহাম কুরানি উল্লেখ করেছেন সেই নামগুলো হচ্ছে আরহাম রাহিমিন খাই রাহিমিন জুর রাহমান আরহামুর রাহিমিন অর্থাৎ যিনি সমস্ত করুণাকারীদের মধ্যে শ্রেষ্ঠ করুণাময় শ্রেষ্ঠ করুণাকারী শ্রেষ্ঠ দয়ালু খাই রাহিমিন যিনি শ্রেষ্ঠ দয়ালু জুর রাহমা যিনি সুপ্রশস্ত করুণার মালিক এই প্রসঙ্গে আমরা কোরআনে দেখতে পাই বিভিন্ন নবীদের উক্তিতে এই নামটি উল্লেখ করা হয়েছে তারা বলেছেন হে আল্লাহ আপনি সমস্ত দয়ালুদের থেকে শ্রেষ্ঠ দয়ালু শ্রেষ্ঠ করুণা মোহস আলাহ ইসলাম যখন কাছ থেকে তাওরাত গ্রহণ করতে গিয়েছিলেন সেই অবস্থায় নিজের জাতির উপর দায়িত্বশীল রেখে গিয়েছিলেন হারুন আলাহ ইসলামকে সেই ঘটনা সম্পর্কে আমরা জানি যে মোসাআসলামের অনুপস্থিতিতে তার তার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করলেন যদিও সেই ব্যক্তিদের শির্খ বাছুর পূজার জন্য তারা কোনোভাবে দায়ী ছিলেন না এরপরেও তারা আল্লাহ সুবাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেই ক্ষেত্রে আল্লাহ সুহাম তাল্লাহ রহমতকে উল্লেখ করে তারা ক্ষমা প্রার্থনা করেছেন ওয়া বলেছেন আপনি আমাদেরকে আমাকে এবং আমার ভাইকে আপনার রহমতের অন্তর্ভুক্ত করে নিন ওয়া আন্তা রাহিমিন নিশ্চয়ই আপনি সর্বাধিক করুণাময় সমস্ত করুণাকারীদের মধ্যে আপনি সর্বাধিক করুণাময় আয়ুব আলাহিমার ঘটনায় আমরা দেখি আইব সালাম যখন অসহনীয় দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে গেলেন সে অবস্থায় তিনি দোয়া করে আল্লাহাম কাছে বললেন আল্লাহকে ডেকে আইব আলাহিসাল্লাম বললেন নিশ্চয় আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি আর হামিমিন সমস্ত আপনি শ্রেষ্ঠ দয়াবান এভাবে দেখি ইউসুফ আল্লাহাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সেই অবস্থায় তিনি বলেছিলেন আল্লাহ তিনি সমস্ত দয়ালুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু তিনি বলেছেন আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোন অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আল্লাহ তিনি সমস্ত সমস্ত করুণাকারীদের মধ্যে পরম করুণাময় সর্বাধিক করুণাময় খাই রাহিমিন এই নামটি উল্লেখ করে আল্লাহ সুকুর আনে বলেছেন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমাদের রব আমরা ইমান এনেছি আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি কাজে আপনি আমাদেরকে ক্ষমা করুন ওরহামনা ও আন্তা খাই রাহিমিন আপনি ক্ষমা করুন আমাদের প্রতি রহম করুন কারণ আপনি সমস্ত দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অন্যতালা সুমাতা দারো বলেছেন হাম দা খৈরুর রাহিমিন বলুন হে আমার রব আপনি ক্ষমা করুন আপনি রহম করুন কারণ সমস্ত রহমকারীদের মধ্যে আপনি খৈরুর রাহিমিন বা শ্রেষ্ঠ রহমকারী আজকের পর্বে আমরা রাহমান এই দুইটি নাম সম্পর্কে জানলাম এ বিষয়ে আরো দুইটি পর্ব সংযুক্ত রয়েছে কাজে এই প্রসঙ্গে জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন আল্লাহামি আলামিন। রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন